দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি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 আরেক দল হয়েছে গোমরাহ দল বিভ্রান্ত জান্নাতের পথ হারিয়ে জাহান নামের দিকে আপনিও জান্না হারিয়ে ফেলবেন উভয় দলই জান্নাত হারিয়ে জাহান নামে চলে গেছে আপনাকেও সেদিকে যেতে হবে যদি আপনি তাদের পথ অনুসরণ করেন জাহান নাম উপায় নেই অতএব রাস্তা ভিন্ন কিছুতেই এক নয় সংস্কৃতি ভিন্ন কিছুতেই এক নয় সভ্যতা ভিন্ন কিছুতেই এক নয় তাদের জীবনের শেষে জাহান নামে যাবে তারা তারা শুকুরেগ্রস্ত খাক আমি খাব না আমি হালাল খাব। তারা মদ পান করুক তারা অবাধ নারী পুরুষের মেলামেশা করুক আমি আপনি করব না কারণ ওটা জাহান নামের রাস্তা এটা জান্নাতের রাস্তা আমার রাস্তা ভিন্ন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 পৃথিবীতে একটা গ্রাম হয়ে যাক তাতে কি যাহান নামের ফতের যা করবে আমি কি তা করতে পারি আমি করব না সে দৃঢ় প্রতয় সে দৃঢ় ব্যক্তিত্ব আমাকে অর্জন করতে হবে মাধ্যমে কোরআন আল্লাহকে দুই নম্বরে তাল্লা বলেছেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ চূড়ান্ত সংকটের ভিতর থেকে বের হওয়ার একটা রাস্তা তাকে বের করে দিবেন দেবেন ইউনিস মাসের পেটে পড়ে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে তো আল্লাহ বের করেছেন তাকওয়ার তা কোয়ার বদলতে কালেমা লা পড়েছেন বেরিয়ে গেছেন ওই দোয়া পড়ে মোহাম্মদ সাল্লাহামকে ঘেরাও দিয়েছিল হত্যা করার জন্য কাফেররা তিনি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলেন তা বলে বলে ইব্রহিম আলাহিসামকে তো আগুনে ফেলা হয়েছিল সেখানেও জলেননি আমরা তো আর ওরকম আগুনে পড়ে যাইনি আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন যে আমল করবে সেরাতিদের রাস্তা বর্জন করে জাহ্নাতিদের রাস্তা যে চলবে পঞ্চাশ জন সাহাবির সমান সে লাভ করবে আপনার কি ইচ্ছা হয় না আল্লাহ তফিক দান করুন আমাদের তরুণ তরুণী দর্শক ভাই বোনেরা এই পথে আসুন দুদিনের জিন্দিগি এটা অনন্ত জিন্দগির বীজ এই বীজটা কি খেয়ে ফেলবেন যে কৃষক বীজ খেয়ে ফেলে তার কোপালে দুঃখ আছে দুনিয়ার জীবন নামক এই অনন্ত জীবনের বীজটি যদি খেয়ে ফেলেন আখ খেতে বিনিয়োগ না করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে ইউদি খ্রিস্টানরা তারা বীজ খাওয়া জাতি এই জীবনটাকে খেয়ে ফেলেছে না তাদের পথে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের বলছিলাম যে যাদের পথে চলা যাবে না অর্থাৎ মগ্লাহম দিনের পথে চলা যাবে না তাদের পরিচয় নাম নিশানা কি হয় হোক কথা দুটাই তাদের এক দল উপরে গজব পড়েছে এক একদল বিভ্রান্ত হয়েছে দুই দলেই জাহান নামে চলে গেছে আমরা ওদের মতো হব না দেখুন নবী সাল্লাহাম আমাদেরকে দেখি নিষেধ করেছেন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 সলিম আটশো বত্রিশ নম্বর হাদিসে রয়েছে তুমি সালাদ করতে পারো না তাহলে কাফেরদের সাথে মিল হয়ে যাবে এই মিল পরে তোমাকে আস্তে আস্তে আর মিলের দিকে নিয়ে যাবে নীতি নিতে শেষ তাদের মতো বানিয়ে দেবে দেখুন দেখেছেন বসে সে তার বাম হাতের উপরে ভর দিয়ে আছে এইভাবে কারণ এভাবে তারাই বসে যাদেরকে যাহার নামে আজাব দেওয়া হবে নাশো চুরানব্বই নম্বর হাদিস আলবানি বলেছেন হাদিস টি হাসান একটা গ্রহণযোগ্য তাহলে আজাব যাদের উপরে হবে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 ইনশাল্লাহ পরিপূর্ণ মিলে যাব আমি জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ অন্যরাই আসছে যে তিলকা সালাত বাম হাত মাটিতে রেখে ঠেক দিয়ে বসা একটা গজব্রাপ্তাল সালাদ আমরা এভাবে বসতে পারি না আরেকটি হাতিসে রয়েছে নাহা রসুল সালাম আর নিয়েছিলাম সাল্লাম নিষিদ্ধ করেছেন কোন ব্যক্তি হাতের উপরে ভর দিয়ে যাতে না বসে এটা আবুদাহ বিরানব্বই নম্বর অপছন্দ করতেন কেউ তার কমরে হাত রেখে দাঁড়ানোকে নামাজের মধ্যে যদি এইভাবে দাঁড়ায় এটা অপছন্দ কেননা ইহুদিরে এমন করে নামাজ এইভাবে দাঁড়ায় অথবা আমি এইভাবে দাঁড়িয়ে ইহুদিদের মতো হতে পারি না তাদের সাথে মিল তৈরি করতে পারি না হাদিসটি বোখারিতে এসছে তিন হাজার ছয়শো আটান্ন নম্বর হাদিস যে কোনো নীতি নৈতিকতা ধর্মকর্মের ক্ষেত্রে এমাদত বন্দীর ক্ষেত্রে ইহুদিদের মতো সংস্কৃতির ক্ষেত্রে তাদের মতো হওয়া যাবে না তাদের মতো হলে বিপদ আপনি হয়তো ভাববেন বা আমি হয়তো ভাববো এইটুকুতে আর কি হবে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 হয়ে যাবে এই যে দাঁড়ানোটা আরেকটি হাদিসে রয়েছে নবী সালাম নিষিদ্ধ করেছেন ইউসাল মুসলিম পঁয়তাল্লিশ নম্বর হাদিস যেভাবে কোমরে হাত রেখে সালাত পড়া থেকে নবীজি নিষেধ করেছেন একজন বলছেন যে আমি আবদুল্লা পাশে দাঁড়িয়ে সালাত পড়ছিলাম তখন আমি এভাবেই আমার কোমরের মধ্যে হাত রাখলাম তো তখন তিনি বলেন এটা তো কুরুশলাদের মধ্যে তুমি সালাদ পড়লাম নবীজি যেটা থেকে নিষেধ করেছেন আবু নয়শো তিন নম্বর হাদিস এটি এই ক্ষেত্রেও তাদের মতো মাকদুব আলহিমদের মতো হাটটা এখানে রাখা যাবে না একবার সালাত করতে গেলেন তিনি বসে সাহাবাহাম সালাদছিলেন সাহাবিরে দাঁড়িয়েছিলেন সালাম ফিরে নবীজি বললেন তোমরা পারস্বর রোহানদের মতো এইভাবে দাঁড়িয়ে থাকলে কেন তারা তাদের ধর্মগুরু বসে থাকে তারা দাঁড়িয়ে থাকে তোমরা এইভাবে সালাত পড়লে কেন এটা ইসলামের প্রথম যুগের বিধান ছিল পরে অবশ্য এই মাম বসলেও মুক্তিরা দাঁড়িয়ে সালাত পড়বে এই বিধানটি এসছে কিন্তু এখানে একটি বিষয় হলো যে নামাজের বাইরে কখনো এমন হওয়া ঠিক হবে না যে ওস্তাদ বসে আছে না ছাত্ররা সবে দাঁড়িয়ে আছে রোমানদের এটা সংস্কৃতি আমাদের সংস্কৃতি তাদের মতো হতে পারে না এই হাদিসটি সহিম চারশো তেরো নম্বর হাদিস অর্থাৎ একটি সহি হাদিস এখানে বলেছেন যে তোমরা তোমরা তো পার্ববাসীরা রোমানদের মতো তোমরা কাজ করে ফেলেছিলে আমি বসে আছি তোমরা দাঁড়িয়েছিলে এমনটি করবে না ওস্তাদকে দাঁড়িয়ে থেকে সম্মান জানাবার দরকার নাই বসে থাকা ওস্তাদকে ওস্তাদের সামনে বসে পড়বে এই বসে পড়াটাই হলো ইসলামিক স্টাইল জান্নাতিদের স্টাইল আল্লাহ আমাদের তফিক দান করুন প্রিয় দর্শক একটি বিরতির সময় হয়েছে বিরতি শেষে আবারও আসবো অপেক্ষায় থাকুন কে কাজ মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন বিন ইউসুফ যেভাবে দায়িত্বটা স্বয়ং দুটি সর্বোদয় হটপথ অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে না আমুনচলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা এবং কাজ হাদিসের ইতিবৃতি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত 8টায় বা পুনঃসম্প্রচার সকাল 6.5টায় বাংলাদেশে বিটিভি বাংলায়ে কুরআনের দৃষ্টি কুরআনের দৃষ্টি হাদিসের ভিত্তি দেশে একদিন আকাশ ফেটে চৌচি রহে যাবে ধোয়া পূর্ব দিক থেকে বের হবে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 জানাজার সাথে যখন চোরে দাঁড়িয়ে থাকি বসি না নবীজি বসে পড়লেন আর বললেন খাওয়ালে ফুহম এদের বসে না তোমরা বসে পড়ো পড়ে জানাজা যখন কোথাও নেয়া হচ্ছে তখন দাঁড়িয়ে থাকার সন্ধ্যাটি আছে কিন্তু ইহুদিদের মুখালাপতের জন্য নবজি বললেন যে বসে পড়ো খাওয়ালে ফুহম একদম মজা পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আলবানি হাসান বলেছেন উম্মত ইহুদিদের সাথে একটা মিল তৈরি না হয় কত কঠিন অনুভূতির জিনিস মাকদুব আলম দলিনদের সাথে কোনো পয়েন্টে যাদের জীবনটা না মিলে যায় কিনতে চেতনার। কথা বিশ্বাসের কোনো ক্ষেত্রেই যাতে ওদের সাথে মিলে না যায় একটু মিল থেকে আরো একটু মিল সৃষ্টি হবে আরো একটু হতে হতে পুরো মিলের মধ্যে চলে যাবে আজকে তো বহু মুসলিম এমন হয়েছে খ্রিস্টানদের চেয়েও বড় খ্রিস্টান ইহুদিদের চেয়েও বড় ইহুদি মুসরে চেয়েও আরো বড় মুসেক তারা এমন অবস্থা হয়েছে ওইভাবে একটু একটু করে হয়েছে এজন্য এসব ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে দেখুন জানাজা যে বিষয়টি একটু আগে বললাম জানাজা যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বা বসা বলে আমাদের মধ্যে মতামত আছে কিন্তু বলেছেন আল্লাহাদুল্লাহনা অশেখ কোলে গরিনা আবুদাব পাঁচশো চৌন্য নম্বর হাদিস আলমানি বলেছেন হাদিস টি সহি আল্লাহাদুল্লাহনা অশেখ কোলে একটা হলো লহাদ কবর শাক কবর সাক্ষবর হলো সিন্ধুক কবর একদম সোজা একটা গর্ত করে ওখানে রাখা হয় লাস্টকে ধরো সোজা করে খনন করে এক পাশে ভেতরে খনন করা হয় লাস্টে ভিতরে রেখে দেওয়া হয় এটা তিনি বলছেন এই কবরটা হলো আমাদের সন্না কেন যেহেতু ইহুদি খ্রিস্টানরা সাপ করে সোজা কবর করে আমাদের কবরটাও যাতে তাদের কবরের মতো না হয় না জানি আবার ওই কবর এক হলে আবার আস্তে আস্তে চিন্তা চেতনা এক হয়ে যায় সেই সাবধানতার জন্য তাদের মতো কবরও করানি সেবরটা ভিন্ন হবে আল্লাহ না অসক কলে গরি না এই জন্য মোস্তাদ আহমদে যেহেতু এসছে যে অশ্বলে আহালিল কিতাব উনিশ হাজার নম্বর হাদি সেটি মোস্তাদ আহমদের যে অশ্বক কলে আহলিল কিতাব সিন্ধুক কবর সোজা কবর এটা ইহুদি খ্রিস্টানদের অতএব তাদের বিরোধিতা করার জন্য আমাদের জন্য হলো আল্লাহ ওই কবর যে কবর খনন করার পরে এক পাশে লাশকে ঢুকাবার ব্যবস্থা করা হয় এখানেও মকদুব আলহিম দলিনের সাথে একটা বিরোধিতা তৈরি করা আছে আব্দুল আব্দ মাসুদ আল্লাহ বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন দরাবল খুদুদ দেখুন কেউ মারা গেলে তারা কাপড় ছিঁড়ে ফেলতো সাকাল জয়ুব দরাবল খুদুদ আবার দুই গালে শুধু থাপ্পড় মারত তারা অদা আেদাওয়াল যা হেলিয়া জাহেলি যুগের সব দোয়া যেসব আহ্বান সেগুলি তারা জানাতজি বললেন জাহিরি যুগের মতো যে কারো মৃত্যুতে নিজের জামা সেরবে সে আমার উম্মত না তাদের মতো যে গালে থাপ্পড় দেবে সে আমার উন্মত না তাদের মতো কথাবার্তা বলবে ওয়া যাবালা হাইরে তুমি পাহাড় ছিলে হাইরে তুমি কত বীর ছিলে তুমি অমুক ছিলে তমুক ছিলে এই জাতীয় কথাবার্তা বলে যারা বিলাপ করে এরা আমারও মতের অংশ নয় আমার আদর্শের মধ্যে তারা নেই আসলে কোনো ক্ষেত্রেই মকদুবালিম দলিনদের সাথে মিলের আমাদের সুযোগ নেই আবু মালিক আসার আল্লাহনে বলছেন নবী সাল্লাম বলেছেন আর বরিনিয়া আমারও মতের মধ্যে চারটি জিনিস আছে এগুলি জাহিলিয়তের অন্তর্ভুক্ত জাহেলিয়াতকে বলে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 দলিনদের রাস্তা মোস্টেক যারা তারাও মাকদুব হয়েছে গজবে পড়েছে তারা তাদের পতন অনুসরণ করা যাবে না কিন্তু লোকেরা ছাড়বে না ছাড়লে ক্ষতিগ্রস্ত তো হতেই হবে মারাত্মকভাবে চারটি কাজ কি আলফাক রবিহাব বংশ নিয়ে গৌরব করা কেউ মিয়া কেউ ভইয়া কেউ জমিদার কেউ রাজবংশের কেউ চৌধুরী বংশের কত রকমের কিসের বংশ ইসলাম হল যেমন সুরাল হুজুরাতে তেরো নম্বর সমাজ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে ওই যে আল্লাফু তোমাদেরকে বিভিন্ন জাতিতে গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো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 তারপরে অতীন সাপ ধর বংশ ধরে আঘাত করা গালিগালাজ করা আঘাত দেওয়া কাউকে জারো সন্তান বলা এটা মারাত্মক ধরনের অপরাধ জাহদে উচিত নয় মুসলিমদের তারপরে অলেস্ত ভিন্ন জুম নক্ষত্রের কাছে বৃষ্টি চাওয়া আজকাল যদিও নক্ষত্রের কাছে বৃষ্টি চাওয়া এটা ভিন্নভাবে আছে নিম্ন চাপ হয়েছে এই বৃষ্টি হবে বা কোন রোগ থাকতেও পারে অবশ্যই আছেও তারা নক্ষত্রের উদয় অস্তের কারণে বৃষ্টি হবে বলে তারা বিশ্বাস করে। তারপর অত নিয়া হাত মৃত ব্যক্তির জন্য শোক বিলাপ কথা করা নয়শো চৌত্রিশ নম্বর হাদিস সহি মুসলিমের এই হাদিসটি হাদিসটি সহি দেখুন নিয়াহাত করা এটি হলো অমুসলিমদের কাজ জাহিলি যোগের মানে ক্রন্দন করা একটা অর্থ হলো ক্রন্দন করা দশ দিনে তোমাকে এত টাকা দেবো ২০ দিন কাঁদ এত টাকা পাবা এক মাস কাঁদ আমার এই ভাইয়ের জন্য স্বামীর জন্য বাপের জন্য একমাস কাঁদ বা এত টাকা দেব এরা এসে খামাখাই পয়সার কাদা তারা কাঁদত এটা হাত এটা কুফুরি এটা করলে মাইয়ে কবরে আজাব হয় শাস্তি হয় হয় তার আজাব হয় পয়সা দিয়ে আজাব কিনে নেয়া আচ্ছা নিয়ে আরেকটা হলো মাইতের জন্য খাওয়ানো এটাও এটা নিয়ে তার দলিল কি দলিল হলো এমনি একটি হাদিস মৃত ব্যক্তির পরিবারের কাছে যাওয়া সেখানে খাদ্যদ্রব্য তৈরি করা জিয়াভাতের আয়োজন করা এটাকে আমরা নিয়ে হাত বলতাম তাহলে মা বাবার জন্য ছেলে মেয়েরা খাওয়াচ্ছে তারা ভাবছে যে মা আজাব মা পাবে আজাব তো মা আজাব শুরু হবে কারণ আলমাই জানা জাফর মা বাবার জন্য যদি কেউ খাওয়ায় মৃত্যুর পরে তাহলে তার বাবার জন্য এভাবে মাকদুব আলাইহীম অনুকরণে কিছু করা যাবে না এই তরিকাটা মাকদুব আলাহিম দলিনদের জাহলিয়তের মানুষদের তাদের উপরও গজব পড়েছে তাদের অনুকরণ করা যাবে না তারা শ্রাদ্ধ করে তাদের কেউ মারা গেলে তারা শ্রাদ্ধ করে তার পরকালের স্বর্গবাস এবং নরক থেকে মুক্তির জন্য তাদের মন গড়া তারা একটা শ্রাদ্ধ করে এই সাদদের মুসলিমরা অনুসরণ করলে এইটা মারাত্মক ধরনের কুফুরি অনুসরণ হলো মহাপাপ হল এই পাপ করা যাবে না মহাপাবের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিলে স্বভাব পাবে পুরাণে কারিমের কপি কাউকে দিলে স্বভাব পাবে এটা কূপ খনন করে দিলে তারা স্বভাব পাবে এটা সন্তানকে এলেম কালাম শিখিয়ে আলেম বানী দিলে তাই সেদা করবে সেই স্বভাব তিনি পাবেন তারা কোনো সদকায় জারিয়া অক্ষেট রেখে গেলে সেই স্বভাব তারা পাবেন তাদের জন্য ইস্তেক পাহ করলে তারাই পাবেন কিন্তু এগুলো করা যাবে না যেগুলো এখন বলা হলো যে শ্রাদ্ধ কিছু খাওয়ানো তাদের জন্য রন্দনের আয়োজন করা জিয়াপতের আয়োজন করা এগুলি করলে ডাইরেক্ট আজ শুরু হয়ে যাবে যেমনটি সাহিব খোয়ারির আদেশটি আমরা বললাম আল্লাহ আমাদেরকে মাগদুবা আলাইহিম দাল্লিনদের মত হাওয়া থেকে তাদের পথ অনুসরণ থেকে রক্ষা করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া তাওবা ইলাইক ওয়া আসসালামু আলাইকুম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 पाउंड एकोंटाम्बर 01132301, आइबेन, जी बी बान्डो, एल ओ उएडी 30963401, 0241, 92 स्ट कोड, 306083, स्वेफ, बी आईसी कोड, आइबी ओ, बी जी बी बाईश, टाका पाठी आमदरी एमेल कोरून, admin at the rate, pctv.tv pctv, मानोवतर समधान, श्वजहान परिचालनारे सुंदर एक विधान नए ध्वस जो अनिवार्य आसन सुन्नार आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्पर निवाचित किताब बुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्शे हादीर सुव्यवस्था करकल के सुनारंत्रण देख बलुगुल माराम दर्शेहादेश शुद्म पिछटी बलुगुल